আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়সালাম আল্লাহ রাসুলিল্লা পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন মানব জীবনে সালাতের গুরুত্ব এই অনুষ্ঠানে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে মানব জীবনে সালাতের গুরুত্ব এ বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেছি আমরা ইসলামী বিভিন্ন গবেষকের কাছ থেকে এবং ইসলামী ব্যক্তিদের কাছ থেকে ওলামাদের কাছ থেকে এ বিষয়ে আলোচনা উপস্থাপন করেছি আজ এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত করেছি বেশ কয়েকজন আলম দিন এবং ইসলামী ব্যক্তিত্ব আমরা অনুষ্ঠান শুরুর আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব আমার ডানে উপস্থিত আছেন শায়েখ ইউসুফ আবদুল মজিদম রহমতুল্লাহ আমরা এবার পরিচিত হব শেখ মুজাফর বিন মোহসেন সালামু আলাইকুমুল্লাহ ডক্টর আহমদুল্লাহুল্লাহ উপস্থাপনায় আপনাদের সাথে আমি মোহাম্মদ লুকমান হোসেন আমি উপস্থিত এই বিশিষ্ট ব্যক্তিদেরকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আজকের বিষয়ে সরাসরি আলোচনায় আমরা প্রবেশ করব আমরা গত পর্বে যে আলোচনাটা করে যাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে সালাতের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে যে আলোচনা আমাদের চলছিলো সে আলোচনাটা আমরা সময়ের অভাবে শেষ করতে পারিনি আমরা চেষ্টা করব এই বিষয়ের আরও যেই দিকগুলো আমাদের জানার দরকার সে বিষয়ে আজকে আমরা আলোচকদের কাছ থেকে জেনে নেব তা আমি সর্বপ্রথম শেখ মুজাফরকে অনুরোধ করব যে রাষ্ট্রীয় জীবনে এই সালাতের যে গুরুত্বটা এটা কিভাবে আসলে আমাদের কাছে পরিষ্কারভাবে ধারণা পেতে পারি এবং মোহানবিস ইসলামের জীবনে যে সাহাবিদিকে বিভিন্ন দায়িত্ব দিতেন উনি যেই দায়িত্ব নিয়েছিলেন সেই সময়ে এই রাষ্ট্রীয় পর্যায়ে সালাদ কায়েম করা সালাত প্রতিষ্ঠা করা সালাতের সাথে বিষয়গুলো সংশ্লিষ্টতা এ বিষয়ে কিছু যেহেতু তিনি ছিলেন আদর্শের মূর্ত সালাতের প্রথমে যেমন সালাতের নির্দেশ জীবনের শেষ সালা ছিল এই ক্ষেত্রে শুধু তার মক্কা এবং জীবনে মুহূর্তে বরং যখনই কোনো দায়ী কে কোথাও বাইরে পাঠাতেন তখনই এই আহ্বান দিতেন যে প্রথমে আগে দাওয়াত দান করবে আল্লাহ এবং আল্লাহরের প্রতি যদি তারা আল্লাহর প্রতি ইমান আনে তাহলে দ্বিতীয় নির্দেশটি তোমরা দান করবে যেমন মোয়াজবিনে বলেছিলেন সেই বোখারি যে দ্বিতীয়টি হলো জানা দাও গ্রহণ করার পর বলে দাও যে আল্লাহ তোমাদের উপর পাঁচ অত প্রথমটা এটা যে আল্লাহ এবং আল্লাহর আসলের প্রতি ইমান আনার বিষয়টা দ্বিতীয় বিষয়টা ছিল ইমান আনলে তো নেই দ্বিতীয় বিষয়টাই ছিল যে জানিয়ে দাও এটা যে আল্লাহ থেকে আর এটা বন্টন আবার করে দিতে হবে দরিদ্রদের মাঝে এই দাওয়াতের সিলসিলা ছিল রাসুল্লাহামের তো এখানে যে আলোচনা করতেছিলেন সেটা যে দাওয়াতের পদ্ধতিটা কিরকম তো এখানে সালাতের সংশ্লিষ্টতা টা এখানে পাওয়া যায় কিনা এ ব্যাপারে আপনি যদি একটু যেখানে পাঠাচ্ছিলেন ধন্যবাদ আমরা বুঝতে পারছি ইবাহিম আলাই বলেন যে রবিমতি কাল থেকে এ বাদত যে এদাজ আল্লাহর সামনে নিজেকে পেশ করা তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাই যে মুসলমানদের সমাজ থাকবে না এখানে সময় অনুবর্তিত আছে যে মুসলমানের তো এবং পবিত্রতা সামাজিক নামাজিক নামাজের জন্য নিজেকে আর্থিক এবং বাহ্যিক ভাবে যে পবিত্রতা একজন মানু মুসলমান অর্জন করে সেই পবিত্র যে আল্লাহ প্রিয় বান্দাকারা যে নমাজ তাদেরকে আমরা তো ব্যবসার জন্য আল্লাহর নামাজ ছেড়ে দিই ব্যবসার যে ব্যস্ত এমন ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা জিকির করতে পারি না আল্লাহর এবাহত করতে পারি না কিন্তু আল্লাহর প্রিয় বান্ধা যারা তারা নামাজের সময় হলে পরে অন্য সমস্ত কাজ থেকে নামাজ তাদেরকে বিরত রাখতেন যে নামাজের প্রভাব তাদের জীবনে এরকম ছিল যে নামাজের ব্যস্ততাই মূল ব্যস্ততা মূল ব্যস্ততা মূল ব্যস্ত নামাজের ব্যস্তার জন্যই তারা অত্যন্ত ক্লিয়ার যে একজন মানুষের বা সে যদি মুসলমান হয় তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা গুরুত্ব পাবে সেটা হলো সালাত সালাতের বিকল্প তার কাছে অন্য কিছু তাকে অন্য তার যে কার্যক্রম আছে ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে সবই করবে কিন্তু নামাজের সালাতে যে গুরুত্ব পাবে ব্যস্ততা এখানে আমরা ডক্টর আহমদুল্লাহ দৃষ্টি আকর্ষণ করব যে হজর মাজ রাজাহনুকে যে ওখানে পাঠালেন এবং ওখানে যেই নির্দেশটা প্রথমে দেওয়ার জন্য মহানবিস্লাম বলে দিয়েছেন তো সেই নির্দেশগুলোর সাথে রাষ্ট্রীয় পর্যায়ে সালাদ প্রতিষ্ঠা অথবা তাদের নাগরিক অধিকারগুলোকে রাষ্ট্র কি করে একটা দান করে এটা তাকে গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন তখন শুনতে চাচ্ছি আমাদের দর্শক শ্রোতার কাছে সেখানে কিন্তু তখন বহু ব্যাপক মুসলিম ছিল না সেখানে দাওয়াত পৌঁছতেছে এই জন্য হাজরত জালকে প্রথম যে নির্দেশটি দিয়েছিলেন যে তাদেরকে তুমি ইমানের দাওয়াত দাও যখন তারা ইমান গ্রহণ করবে তখন একটা মুমিন পরিবেশ মোমেন একটা সম্প্রদায় একটা গোষ্ঠী তৈরি হবে এইবার তুমি তাদেরকে নামাজের শিক্ষা দাও নামাজ তাদেরকে শেখাও এবং নামাজ তাদের উপরে সালাত তাদের উপরে প্রতিষ্ঠিত করো তাদের মাধ্যমে সালাদ অনুশীলনের ব্যবস্থা করে দাও যে গুরুত্বপূর্ণ ভূমিকাটি সেটি হচ্ছে যে যারা নামাজ শিক্ষা নামাজ শিক্ষা পদ্ধতিতে নামাজ শিক্ষা ব্যবস্থা রাখার দরকার কারণ এটা তার নাগরিক অধিকার একটা মূল্যবান কথা কিন্তু আমরা সবই পড়বে ঠিক আছে সে বিভিন্ন শাখায় পড়াশোনা করবে কিন্তু দেখা গেলো যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটাই সে শিখলো না এখন কথা হলো রাষ্ট্র যদি হ্যাঁ রাষ্ট্র যদি তাকে নামাজ শিখার ব্যবস্থা করে না দেয় নামাজ না শিখায় কিভাবে শিখবে তাহলে পরবর্তীতে সে নামাজ আদায় করবে কিভাবে এটা কিন্তু ডক্টর সাহেব একটা অত্যন্ত সত্য কথা সত্য কথা যে আমাদের আমরা যারা দেখি যে অনেকে নামাজ আদায় করে না কেন সে আসলে নামাজ জানে না আদায় পদ্ধতি জানে না रंग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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় रंग मंगलवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी मारेज और डिवोर्सिंग Solution or problem? Heaven or hell? Uh, That is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. ইস ইউর ডাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নামে আসসালামাইকুম অরহাম আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা ডক্টর আহমদুল্লোর কাছে সালাতের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা এটা আমরা ওনার কাছে শুনতে চাইছিলাম এবং উনি ওটা বলতে চাচ্ছিলেন আমরা সেই সাথে ওনার কাছে আবার ফিরে আসব তো এর আগে আমরা একটা বিষয় নিয়ে শেখ মুজাফর একটু ডিস্ট্রাকশন করব যে যেই পাঁচটা নির্দেশ দেওয়ার জন্য মানুষের মুসলমান হলে তো ওই চারটা কার্যক্রম তার মধ্যে প্রধান পেয়েছে সালাদ এটাই প্রথম বলা হয়েছে এখানে একটা কারণও অবশ্য আছে যে যখন কোনো ব্যক্তি মুসলিম হয় ইসলাম গ্রহণ করে প্রথম যদি তার তারপরে যে কাজটা তার গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা আগে আলোচনা করে এসেছি তার উপরে কোন এবাদত বিধিবদ্ধ নেই হয় না সেটা একমাত্র যেটা প্রথম হয় সেটা কি সালাদাম বলছেন মুরু আউলাদ তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দান করো যখন তাদের বয়স হয় একজন রাষ্ট্রীয় গভর্নরের যে দায়িত্বটা হবে মন্ত্রী এমপি হোক বা তার অধীনস্থ যার হোক প্রথম কাজটি হবে সালাতের তাগিদ দান করা ছালাতদায়ী করা নির্দেশটা হবে কিের আহ্বান প্রতিষ্ঠা করা বাবস্থা গ্রহণ করা তো ধন্যবাদ শেখ মুজাফর আমরা শেখ ইউসুফ আব্দুল মজিদের দৃষ্টি আকর্ষণ করবো যে এই সালাত রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা হওয়ার দরকার কিন্তু এই রাষ্ট্রীয়ভাবে মনিটরিং করে বা খোঁজ খবর যাদের দায়িত্ব তারা নিয়ে দেখলো যে কেউ সালাদ আদায় করছে না তার ব্যাপারে আমাদের ইসলামী মনীষী যারা ছিলেন বা ইসলামের যেসব নির্দেশনা আছে সেগুলো কিরকম বা তার ব্যাপারে আমরা কিভাবে ব্যবস্থা নিতে পারবো ধন্যবাদ এখানে যে বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে আমাদের দেশে বা রসুল কারিফ সাল্লা সাল্লামদের নির্দেশ দিয়েছে সাত বছরে নামাজের নির্দেশ দাও তো নামাজ পড়তে হলে কোরআন তেলাওয়াতের দরকার নামাজের জন্য যে সমস্ত পূর্ব শর্তগুলো আছে অজু গোসল পবিত্রতা এগুলো মাসলামা সাহিল জানা থাকা দরকার তো তার আগে থেকেই তাকে ওইভাবে গড়ে তুলতে হবে দেখা যাচ্ছে যে শৈশব থেকে সর্বাধিক ইস্ক নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার মমিনের জীবনের মুসলমানের জীবনের এবং তার আমাদের দেশে দেখা যায় যে একজন মানুষ তার পদোন্নতি হতে হতে সে মিনিস্টার হয়ে যান প্রধানমন্ত্রী হয়ে যান চলে যান কিন্তু তার কোরআন তে লাওয়া তো সহি পদ দেবো তার আগে যদি আমরা এরকম একটা শর্তারোপ করতে পারি অন্তত নামাজের সুরা গুলো তার মুখোজে থাকতে হবে মানে সে নামাজি কিনা এই বিষয়টা দেখার বিষয় এবং আলোচনা থেকে পরিষ্কার হয়েছে যে রাষ্ট্রে রাষ্ট্র নায়ক যিনি রাষ্ট্রের প্রধান যিনি তাকে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন আয়াতের মাধ্যমে এবং হাদেশের মাধ্যমে আপনারা বলেছেন এই আলোকে আমি ডক্টর আমরা আগে বলেছি যে রাষ্ট্র বিভিন্ন প্রকারের হয়ে থাকে অমুসলিম রাষ্ট্র যেগুলো আছে সেখানে রাষ্ট্রপ্রধান পরিচালক যারা এরা তো মুসলিমই না সুতরাং তারা নামাজের ব্যাপারে আমাদেরকে কি বিষয়ে উৎসাহিত করবে পরিবার প্রধানে চলে আসতেছে আবার যদি এলাকাটা যেমন একটা অমুসলিম রাষ্ট্রে একটা বিশাল এলাকা আছে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাহলে সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিতরে যারা সেখানে কাউন্সিলর হবে অথবা যারা চেয়ারম্যান হবে তারা কিন্তু তাদের এই এলাকার লোকজনকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পারেন অথবা ব্যবস্থা হ্যাঁ কোন কোনো রাষ্ট্র যদি এমন হয় যে না প্রকাশে আজান দেওয়া বাধা হইতে পারে এরকম দেখা যায় তবে সেখানে আমাদের যেটা সেটা আল্লাহ রসুলের এই হেকমতপূর্ণ আচরণ থেকে যেটা বলা যায় যে সেখানে কোনো সাথে যেখানে এমন জায়গা তো মুসলমানদের থাকাই ঠিক না সেখান থেকে হিজরত করে চলে আসতে হবে এমন জায়গায় যেখানে সে আল্লাহর এবাদত স্বাধীনভাবে করতে পারে ইসলামের একটা ধারাবাহিকতা আছে আমি কিভাবে চলবো যে আল্লাহ আক্রমণ থেকে তোমাকে আল্লাহর আলম থেকে রক্ষা করবেন আল্লাহরুল আলম এই কথা বলার পরেও রসুল্লাহলাম একটা ধারাবাহিকভাবে ভাবে অবস্থান করেছেন কিন্তু সালাতের আহ্বান থেকে কখনো ফিরে আসেননি যে কথাটা নিবৃত যেখানে যে অবস্থায় পড়তেই হবে এখানে আমি অসুস্থ হয়ে গেছি শিয়ামটা হয়তো পালন করছি না আমি কিন্তু আবার দেখা যাচ্ছে অর্থ হজ করতে পাচ্ছি না অর্থ নয় আমার ফরজ না কিন্তু খেয়ে থাকে আর না খেয়ে থাকে সুস্থ থাকে আর অসুস্থ থাকে যতক্ষণ প্রাণ আমার আছে হিতাহিত ততক্ষণ সালা তালাই করতে হবে যদি দাঁড়িয়ে করতে হয় যদি না পারে তাহলে বসে করব বসেও যদি সম্ভব না হয় শুয়ে করব শুয়েও সম্ভব হচ্ছে না তখন আমি ইশারা করে মনে মনে সালা করব। এর এরপরেও সালা তালাই করতেই হবে আল্লাহ জমিন প্রশস্ত আর আল্লাহ এক জায়গায় জায়গা দিবেনি দেখে আল্লাহ বলছেন যে টিকে থাকবে তারা পৃথিবীতে থাকবেই হাত উপমহাদেশে বা মানুষের মধ্যে একটা ধারণা এরকম আছে নামাজের কথা অনেক সময় যদি বলা হয় যে চলেন ভাই একটু মসজিদে যাই তো ওই উজোর পেশ করে যে ভাই আমার একটু অসুবিধা আছে অথবা ওই যে কাপড় চোপড়ের ব্যাপার মানে যেটাকে উজোর হিসাবে পেশ করা হয় এই যে নামাজের নামাজ আদায়ের যে পদ্ধতির যে বিভিন্ন সহজত রূপে অসুস্থা তুমি যদি জানো তাহলে পানিও পেলো না মাটিও পেলো না তখন কি করবে এবং ছোড়া যদি না জানে আল্লাহ শিক্ষা দিলেন সুবাহ একজনকে নামাজে নিয়ে যাওয়া উদ্বুদ্ধ করা তাকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য চালিত করা যাকে আমরা বলি উৎসাহিত করা এবং কোনো প্রশ্নই যেন তাকে বাধার সৃষ্টি না করে আমি দোয়া কালাম না চলবে চলো আস্তে আস্তে শিখা এটা রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা মানুষকে বুঝাই দেওয়া তাকে এই চিন্তাটা দেওয়া যে না সকল অবস্থাতে মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজে থাকতে হবে ধন্যবাদ আপনারা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন তো এখানে আমি যেই জিনিসটা একটু যুক্ত করতে চাচ্ছি সেটা হলো যে নামাজ যদি কেউ আদায় না করে সালাদ যদি কেউ অস্বীকার করে অথবা ত্যাগ করে সে ইচ্ছায় অনিচ্ছায় এই পর্যায়গুলো বিবেচনা করে আমরা দেখি যে ইমাম শাফির রহমতুল্লাহ আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আল্লাহ ইমাম আবহানিফুর রহমতুল্লাহ আল্লাহ ওনাদের কিছু কিছু নির্দেশনা আছে এই নির্দেশনাগুলো তো কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের মধ্যে পড়ে ছাড়া ওই নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব না তো সেই বিষয়ে সে সালাত না করবে ততক্ষণ জেলখানায় থাকবে ত্যাগ করলে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন কিন্তু সালাত ত্যাগ করলে দুনিয়াতে তার জন্য এটা এই কথাটা যে ইমামদের কথা অনুযায়ী পদক্ষেপ যে এটা হলছে কেউ যদি অবহেলা করে নামাজ ত্যাগ করে নামাজ পড়তে চায় না তার অবহেলা আল্লাহ একটা হুকুম এই সম্পর্কে সে সম্পূর্ণরূপে অস্বীকার করছে যে না এটা আল্লাহর হুকুম না এটা আমি মানি না এই ধরনের কথা যদি বলে তাহলে সরাসরি কাকুরে এবং উর্তাদ হবে তারপর তাদের হুকুম হবে তাকে তো কতল হবে। ধন্যবাদ সাহেব আব্দুল মজিদকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও আমাদের অনুষ্ঠান দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক उल्लेख कर खंडे कि नंबर तिर 533, कारो मुखेक्षी नन तृत्य हलो लाम पलाम जन्म निन थ हल्लाह कूफान आहत समतुल्यर उपासना करें ताकि दिए जाते